হাজির হয়ে যান এটা আরেক সনদবিহীন ভিত্তিহীন বানোয় এবং মিথ্যা কথা এটাও বলছেন আব্দুল হাই লাখ আল আসারুল মারফুয়ার সেচল্লিশ পৃষ্ঠায় বলছেন যে নবী সাল্লাই সাল্লাম মিলাদের মাহাপ উপস্থিত হয়ে যান এই জাতীয় কথা যতগুলো প্রচলিত আছে এগুলো সব সনদবিহীন কথা এবং এই এই বিশ্বাসের উপরে জাল উপরে ভিত্তি করে আরো কত জিনিস গড়ে উঠছে দেখেন যে নবী সাল্লাহ সাল্লামের উপরে মিলাদ পড়তেছে দরদ পড়তেছে হঠাৎ করে লাভ মেরে দাঁড়ায় যায় দাঁড়ায় যায় না দেখছেন আপনারা ওরে আল্লাহ এক সময় তো না দাঁড়াইলে তারে তো ব্যাকে আমি খারেজি ওহাবি নবীর করে দিত এরকম একটা সময় বাংলাদেশে ছিল দেখো ওহাবি খারেজি অসংখ্যের দুশ্মন রাসুলের উপরে দরদ পড়তেছে রাসুল আসি হাজির হয়ে গেছে তবে বেআব দাঁড়ায় না আমি কত জায়গায় দেখি ছাত্র জীবনে কয় আল্লাহ রসুল আসি এখানে হাজির হয়ে গেছে তাও দেখো বেআব দাঁড়ায় না আল্লাহ রসুল এসেছেন এইটা কোথায় এই জালহাদিসের উপরে ভিত্তি করে কেয়ামের বিশ্বাস গড়ে উঠছে কেয়াম করতে হবে ধারায় যেতে হবে কারণ নবিস্লাম এসে গেছে আর বসে থাকা যাবে না এরপরে আপনার এই বিশ্বাসের উপরে ভিত্তি করে দেখা গেছে আকিদার বিষয় হিসাবে গড়ে তুলে ফেলছে মানে একটা জাল জালহাদিসের উপরে ভিত্তি করে আকিদা গড়ে উঠছে অথচা গড়ে উঠে না কিন্তু জালহাদিসের উপরে ভিত্তি করে আকিদাও গড়ে উঠছে আকিদা কি ও যারা মিলাদ পড়ে না এরা আসলে দুঃশ্মন মিলাপ পড়া ফরস কেয়াম করা ফরস কেয়াম না করলে ইমানে নাই মানে ইমানের প্রশ্ন চলে আসছে নামাজের মধ্যে তো বসে থাকা যাবে না আত্মা তোর মধ্যে আমরা নবিসামকে সালাম দি না দাঁড়ায় দাঁড়ায় দি तो जो सालाम दी मध्य बसे बसे बसते बसे प्रथम पड़ते ही दाड़ा दादा अब बसे देते हैं बसेलम আল্লাহ আল্লাহ আবার কেন আর আর মহব্বত করি আল্লাহ যদি আর আরে জাহান নামেও দেয় তাও খুশি না রাসুলের মহব্বত করছে নামাজ হবে না কেন যে রাসুল না আসলে নামাজ হইতো না আজান হইতো না কোন সালামেরা দিলেন না কয় আরে মিয়া আজান পাইছো কই রাসুল না হইলে আজান পাইতা নাকি আজান আসলো কারো তার সালাম না দিয়ে আবার আজান শুরু করবা তা এখন নবী সাল্লামের রুশিলে নামাজ পাইছেন ভালো কথা এখন এই নামাজের মধ্যে যদি দাঁড়ায় দাঁড়ায় সম্মান করেন রাশের সম্মান করেন নামাজ নামাজে নামাজ তাহলে বুঝা যায় সম্মান নিজের ইচ্ছা মতো করা যায় না সম্মানেরও পদ্ধতি আল্লাহ ঠিক করে দিয়েছেন কেমনে নবী সাল সাল্লামকে সম্মান করতে হবে একরাম করতে হবে তাহলে এই নবী সাল্লি সাল্লামকে মহব্বতের মহব্বত অবশ্যই করতে হবে এটাই ইমানের অংশ नबी सराम के मोहब्बत कर इमान गुरुपूर्ण अंश क्योंकित कराइज महब्बत नमुना साहबाई करामबाई कराम कैमे नबीराम के मोहब्बत करतम तो सहबाई कराम नबीर सलम के जीव दशा देखे दाड़ेबी सलम दाड़ाते दी বসা যাইতে বলতেন যে তোমরা আজমিদের মতো আমাকে দেখলে দাঁড়ায় যাবা না ওই যুগের আজমিরা মানে যারা আরবের বাহিরের বিভিন্ন নেতা ছিল এই নেতারা পছন্দ করতো যে সে আসতে লোকজন দাঁড়ায় যাবে তো নবিসবাই কিনা দাঁড়াই যেতেন এইটা নবিস পছন্দ করতেন না বসায় দিতেন আজও মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষক ক্লাসে গেলে আমরা ছাত্ররা দাঁড়াই না কিন্তু ছাত্রদেরকে দাঁড়াইতে দেওয়া হয় না দুনিয়া থেকে চলে গেছেন এখন হাজার হাজার মাইল দূরে নাকি বাংলাদেশেও চলে আসেন বাংলাদেশে এসলে নবীর মহব্বতে দাঁড়ায় যাওয়া অর্থাৎ এই জাতীয় যতগুলো কথা আছে এগুলো সনদবিহীন ভিত্তিহীন বানোয়াট অতি আবেগে অতিরঞ্জন করে নবিসর জন্মার মোহাম্মতকে নিজেরা তৈরি করছে